আগের লেকচার গুলোতে আমরা বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি আমরা আজ আলোচনা শুরু করব বিসমিল্লাহ রহমানির রাহিমের পর এই বইয়ের প্রথম বাক্যটি নিয়ে প্রথম বাক্যটি হল এ অলাম রাহিমা কল্ল এ অলাম কল্ল আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুন এ অলাম শব্দটি কুরআনে বিভিন্নভাবে সাতশো উনআশি বার ব্যবহৃত হয়েছে এ অর্থ জ্ঞান অর্জন আমরা এখন এলাম অর্থের গুরুত্ব এবং কুরআনে এলাম শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুরা আল বকারে বর্ণিত আদম আলা ঘটনার দিকে তাকালে বিশ্লেষণ করলে আদম আলাইসাল্লামের সৃষ্টির বর্ণনার মধ্যে একটি বিষয় লক্ষ্য করবেন সুরা আল বকার তিরিশ থেকে ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন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 কৌল ই আলমু মল চলমূম অদমল অহুম আলম فَقَالَ সকল অং বিউনি সকল অং বিহ উল ই তুম সুু সুবহ নক ইমল ইম্ল তন ইলি মুলকী ওলয় বি হো বি ফল ইম কল আলম অকুল কল আলম অকুল্লুম ইমুব তুমু আর স্মরণ করো যখন তোমার রব ফেরিস্তাদেরকে বললেন নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি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 যখন সে এসকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নভমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত আদম আলাহ এই সৃষ্টির ব্যাপারে এই চারটি আয়াতে আলোচনা করা হয়েছে এই চারটি আয়াতে জ্ঞান তথা ঐম শব্দটি ভিন্ন ভিন্ন রূপে মোট আট বার ব্যবহৃত হয়েছে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 আমরা আল্লা সুবাহর কাছে দোয়া করি যেন তিনি আপনাদের মধ্য থেকে দিনের মোজাদ্দিদ তৈরি করে দেন এমন এক মুজাদ্দিদ যিনি উম্মার মাঝে নতুন প্রাণের সঞ্চারণ ঘটাবেন উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনবেন আর এই পুনর্জাগরণের মূল চাবিকাঠি হল জ্ঞান নবীরগণ যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ তাদের দিকে লক্ষ্য করলেও আমরা এই ব্যাপারটি দেখতে পাব আমরা ইতিমধ্যেই আদম আলা কথা উল্লেখ করেছি সুরা ৩০ থেকে ৩৩ এই চার আয়াতে আদম এসেছে। এবার দেখুন আর স্মরণ করো লুতকে আমরা নবুত এবং সঠিক ন্যায় বিচারের প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞান দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত এখানে আল্লাহ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 ইউসুফ আল্লা ব্যাপারে আল্লাহ বলেছেন যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল আমি তাকে হিকমা ও নবুতের জ্ঞান দান করলাম সুরা ইউসুফ আয়াত বাইশ ইয়া আকুব আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেনু আর নিঃসন্দেহে সে ছিল জ্ঞানী কারণ আমরা তাকে শিক্ষা দান করেছিলাম সুরা ইউসুফ আয়াত আটষট্টি এবং আমরা সুলাইমানকে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের উভয়কে কে ও জ্ঞান দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত উনওয়াশি আমি তোমাকে ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম সুদা আলমা ইদা আয়াত একশো সব শেষে রাসুল উল্লাহ মুহম্মদ সাল্ল আলহিসালামের ব্যাপারে আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমা অবতীর্ণ করেছেন এবং তুমি যা না তা তোমাকে শিক্ষা দিয়েছেন সুরা আয়াত একশো তেরো সুতরাং আমরা বুঝতে পারলাম জ্ঞান ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ক্ষমতা ও সার্বভৌমত্ব অর্জন করা যায় না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 বন ইসরা মনোনীতাবলীর কারণে আল্লাহ তাকে মনোনীত করেছিলেন সেটি লক্ষ্য করুন আল্লাহ সুবাহ সুরা আল বকার দুইশো সাতচল্লিশ নাম্বার আয়তে বলেন হুম মুখু আলাই নোহ কুবিল মুলকি মিনহু অল সিম কল ইন্ হু আলাই খুম হু বসত ফিল জিস্মী ও মুখ হুমস্লাহিউ না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 অর্থাৎ আল্লাহ তাকে স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্যদান করেছেন শক্তি এবং জ্ঞান এই দুটো হল একটি সফল ও শক্তিশালী জাতির বৈশিষ্ট্য এমন কি জিন্দের মধ্যেও জ্ঞানের স্তরের ভিত্তিতে সম্মান ও মর্যাদা নির্ধারিত হয় লক্ষ্য করুন সুলাইমান আলহালাম যখন বিলকিসের সিংহাসন চাইলেন তখন কি হল কল মৃত মি নজি কবি কবলত কোমিম কোমি ও ইন্নি আলৈল কৈনী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 আমি তা চোখের পলক ফেলার আগেই এনে দেব এবং শেষে তাকেই কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেবো সুরা আয়াত চল্লিশ এবং যখন বিলকিসের কাজ সমাপ্ত হয়ে গেল তখন সুলাইমান আল ইসালাম বলেছিলেন আমরা ইতিপূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি সুরা আয়াতিস এখন অল শব্দটির দিকে তাকানো যাক অলমের সংজ্ঞা কি জ্ঞান বা অলম অর্থ হল কোনো কিছুর প্রকৃত বাস্তবতাকে নিশ্চিতভাবে অনুধাবন করা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 যেহেতু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এখানে এইলাম ইলাম শব্দের দ্বারা বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এইলাম শব্দটি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাকি মানুষ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রেও এইলাম শব্দটি ব্যবহার করা যাবে আসলে এটি একটি ভাষাতাত্ত্বিক বিষয় ভাষাতত্ত্ব ও ব্যাকরণের মতো বিষয়ে আগ্রহী ব্যক্তিরাই কেবল এই আলোচনা উপভোগ করবেন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 কখনো এলাম হয়তো দেয়াল পাথর কিংবা গাছও অনুধাবন করতে পারে আপনি তাদেরকেও জ্ঞান অর্জনের আহ্বান জানাতে পারেন এবং শিক্ষাদান করতে পারেন অর্থাৎ অনুধাবন করতে সক্ষম এমন লক্ষণ বিশিষ্ট যে কোনো বস্তুকে এলাম বলা যায় এবং শিক্ষা দেওয়া যায় এ প্রসঙ্গে মূসা আলহি সালসাল্লামের কাছ থেকে একটি পাথরের দৌড়ে পালানোর হাদিসটি উল্লেখযোগ্য অনেকে মনে করেন এটি একটি দায়ফ অথবা দুর্বল হাদিস কিন্তু প্রকৃতপক্ষে হাদিসটি বর্ণিত হয়েছে। সহি আলহাম ছিলেন অত্যন্ত বিনয়ী লজ্জাশীল ও শালীন তিনি সবসময় নিজের শরীর ঠেকে রাখতেন তাকে কেউ কখনো অনাবৃত অবস্থায় দেখেননি কিন্তু বন ইসরায়েলের অন্য সবাই একসাথে গোসল করত এ কারণে বন ইসরায়েলের কিছু লোক বলা শুরু করল যে নিশ্চয়ই মুসার কোন শারীরিক ত্রুটি বা অসুখ আছে আর তাই সে নিজেকে ঢেকে রাখে হয়তো কুষ্ঠ আছে অথবা হার্নিয়া আরবিতে যাকে বলে উদ্রা সেটি আছে অথবা অন্য কোন শারীরিক ত্রুটি আছে আর তাই মূসা নিজেকে ঢেকে রাখে আল্লাহ সুবাহানুয়াত আলা মূসা আলাই ইসলামের বিরুদ্ধে উত্থাপিত এ অপবাদ খণ্ডন করতে চাইলেন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 তারা যে ভুল ছিল তারা সেটি বুঝতে পারল এবং মুসা আলাই ব্যাপারে তারা যা বলছিল তা মিথ্যা অপবাদ হিসেবে প্রমাণিত হয়ে গেল সুতরাং থেকে মুসা আলাই অব্যাহতি পেলেন পাথরটি থামলো থামল মুসা আলাই্লাম তার কাপড়টি নিলেন এবং তারপর তিনি লাঠি দিয়ে পাথরটিকে মারতে শুরু করলেন এই বিষয়টি আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক তিনি পাথরটিকে মারছিলেন তিনি পাথরের সাথে কথা বলছিলেন কেন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 জিহা হে মোমিনগণ মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়েও না ওরা যা রটনা করেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেছেন আর আল্লাহর নিকট সে মর্যাদাবান সুরা আল আহাব আয়াত উনসত্তর ঘটনাটির মূল পয়েন্ট হচ্ছে মূসা আলাইসাল্লাম পাথরটিকে মেরেছিলেন তিনি মারার মাধ্যমে পাথরকে শিক্ষা দিয়েছিলেন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 সে বলল আপনি আমাকে সাক্ষ্য দিতে বলছেন কিন্তু আপনার কথার সাক্ষ্য কে দেবে আপনি বরং এজন্য কাউকে নিয়ে আসুন মূলত এই বেদুইন লোকটি কোন মুজিজাদ দেখতে চাচ্ছিলেন এমন কোনো অলৌকিক কিছু যার ফলে সে রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের কথাকে সত্য বলে মেনে নিতে পারে সুতরাং রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম দূরের এক গাছকে লক্ষ্য করে ডাক দিলেন গাছটি তার শেকর সহ হেঁচড়ে দূর থেকে এগিয়ে আসলো এবং রাসুল উল্লামের কাছে এসে সালাম দিল এবং বলল মুহদু রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতিত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল কাজেই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 বিশেষ ক্ষেত্রে বলতে পারেন এবার আমরা আলোচনা করব তার মিফতাহ উদ্দার ইসতে বলেছেন স্তর ছয়টি আর এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের সোপান জ্ঞান অর্জনের সিঁড়ি তিনি বলেছেন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 অনেকে শুরুতেই পড়া শুরু করেন এবং আলিম রা হিমসিম জ্ঞান অর্জনের দ্বিতীয় ধাপ হলো সোনা ও চুপ থাকা হসনুল ইনস্তিমা কথিত আছে যে আলী ইবন বলেন ইস্তা ইকুমা আহিন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 জ্ঞান অর্জনের জন্য আপনাকে শেখাতে হবে পরবর্তীতে এগুলো নিয়ে ইনসা আল্লাহ আরো আলোচনা হবে তবে আপনার উচিত আপাতত জেনে নেওয়া অর্জনের ফলাফল হল অর্জিত আমল করা সেই সাথে অর্জিত সীমারেখা মেনে চলা ও এর হক আদায় করা আলী ইবন আবুতলিব রাজি আল্লাহ বলেন আলম হচ্ছে আমলের জন্য যদি আমল করা হয় তবে আইল স্থায়ী হয় আর না হলে মুছে যায় আর শাহাবি বলেন কুন অর্থাৎ আমল করার মাধ্যমে আমাদের জন্য করা সহজ হতো আলফুদাইল ইবনে আয়াদ মুহাম্মদ ইবনে নাদর সুফিয়ান ইবনু আইনা অমর ইবনু আলা এবং অন্যান্য সালাফদেরও একই ধরনের উক্তি আছে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 এই বাংলা অডিও সিরিজ টি বাকি পর্ব গুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবু ডেসবুক ডাট